আসসালামাইকুম ওরিমদুলিল্লাহ নবীনা আমরা এবার আপনাদের কাছে পেশ করব ষষ্ঠ অধ্যায় বাবু নদিল এই অধ্যায়টি হচ্ছে উজু নষ্ট হওয়ার কারণ উজু ভঙ্গ হওয়ার কারণ উজু তো করলাম পায়ে মোজা থাকলে নশাহ করলাম এই উজু কি কি করলে নষ্ট হয়ে যায় আর কি করলে নষ্ট হয় না ভঙ্গ হয় না এটাও কিন্তু আমাদের জেনে নেওয়া জরুরি কারণ না জানলে না জানা মানুষ ভুল করে এক্ষেত্রে দেখা যাবে উজু ভঙ্গ হয় নাই তা উঁজু নষ্ট হয়েছে মনে করে উজু করার জন্য দৌড়াদৌড়ি করবেন আবার অনেকেই উজু ভঙ্গ হয়ে গেছে তারপরেও জানে না যে উজু নষ্ট হয়েছে তাই উঁজু ভঙ্গের কারণগুলি আমাদের জেনে নেওয়া জরুরি উঁজু ভঙ্গের যদি আমরা সব হালিশগুলিকে একাত্রিত করি তাহলে এখানে কয়েকটা কারণ আমরা দেখতে পাই এক নম্বর কারণ হল যদি কোনো মানুষ তার বিবেক হারিয়ে ফেলে তার वेक क्ज ना से घुमेर कारणे हक घुमटा गुम होते हल्का घुमे ना सेंसलेस हो जा बेहूस कारण होंक अथबा एम तो कारण होते से किस मद खराब नेशाजाती पान कर खबर नाई हूश नाई मोट कथा जे समस्त कारण मानुषे ज्ञान लोप पे जाए यह समस्त जिन व्यवहार कर खा যদি তার এই অবস্থায় উজুর পড়ে তাহলে বলব তার উজু নষ্ট হয়ে গেছে দুই নম্বর কারণ হলো যে পেশাব এবং পায়খানার রাস্তা দিয়ে যে কোনো জিনিস বের হবে সেটা পেশাব হোক পায়খানা হোক কোনো রক্ত হোক বা যে কোনো জিনিস যদি এই দুই রাস্তা দিয়ে বের হয় তাহলে তার উজু নষ্ট হয়ে যাবে তিন নম্বর কারণ হলো যদি কোনো পর্দা ছাড়া কোনো পর্দা ছাড়া সরাসরি যদি কেউ তার লজ্জার স্থানে করে তাহলেও তার উজু নষ্ট হয়ে যাবে আর চার নম্বর কারণ যেটা হলো সেটা হলো কেউ যদি উটের গোস্ত খায় তাহলেও তার উজু নষ্ট হয়ে যাবে আসুন এই যে আমরা কারণগুলি বললাম এই কারণগুলির দলিল আমরা হাদিস থেকে জেনে নিই তাই ইমাম ইবনা হাজার রহমতুল্লাহ আলাই বলেন আন আনসিন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাহাবাই কলাম ঈশার নামাজের সময় তারা অপেক্ষা করতে করতে তারা ঈশার আজান হতো ওখানে বসে বসে অপেক্ষা করতেন আল্লাহ নবী আলসালাত সাল্লামের সাহাবাইকরাম এই সময় তাদের চোখে ঘুম এসে যেত আর এই কারণে তাদের কি হতো থুতনিটা ওই হাটুর মধ্যে লেগে যেত মাথাগুলো নিচু হয়ে যেত ঘুমের কারণে নুয়ে যেত তারপরে তারা কি করতেন সালাতাদাই করতেন কিন্তু উজু দোবার তারা করতেন না ইহা ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন দ্বারা হবে না। আমরা এর আগে সফর হালিসে আমরা জেনে এসেছি যে ঘুমের মাধ্যমে উজু নষ্ট হয় তাহলে ওইখানে ঘুমের অর্থ হলো গভীর ঘুম যেই ঘুমে আর হুসবন্দি থাকে না আর যেই ঘুম বসে বসে এবং বা করে যেখানে ভুস থাকে একটু কেউ নড়া দিলে আমরা জানতে পারলাম أطهر أفاده الصلاة قال لا إنما ذلك عرق وليس بحيظ فإذا أقبلت حيثتك فدعي الصلاة وإذا أدبرت فقسلي عنك الدم ثم صلي متفقنا علي بندقون چه مدكارك تي حديث جي حديث ما عايش رضي الله تعالى تكي بورنيتو تي دي فاتمة بنت أبو حبائس الله النبي عليه الصلاة والسلام قال इसे बोलें या रसूल आल्लाम महिला जे हमारेहजा मान मासिक पिरियड शेष हार पर रक्त प्रवाहित होते थे फला अथर जार फलेक् पवित्र होते सब समय अपवित्र था कारण तीन मन करेंहजा व प्रदर रोग गत प्रवाहित होताओ बुझी अपवित्र तीन बोल पवित्र होते অবস্থায় কি আমি সালাদ ত্যাগ করবো পড়বো না বন্ধ রাখবো না কখন নামাজ পড়বে আর কখন নামাজ পড়বে না বললেন এটা তোমার মাসিক পিরিয়ড নয় রক্ত নয় ফেদা আকবালাত হায়দা তোকে যখন তোমার মাসিক পিরিয়ড শুরু হবে ছয় দিন সাত দিন পাঁচ দিন তিন দিন তোমার যে পিরিয়ড চলবে তখন তুমি সালাত আদা করবে না সালাত পড়বে না যখন তোমার এই মাসিক পিরিয়ড শেষ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে দাম তখন তোমার রক্তগুলিকে ভালো করে ধুয়ে নেবে অর্থাৎ গোসল করে নেবে সল্লি এরপরে তুমি সালাত আদাই করবে বন্ধুগো এদেশ থেকে কয়েকটি মশালা আমাদের কাছে সাব্যস্ত হয়ে গেল সাব্যস্ত হলো এই ইস্তেহাজা তথা মহিলাদের নারী জাতির মা জাতির বাচ্চা প্রসবের পরে দেফাশ এবং মাসিক পিরিয়ড হাইজের পরেও যদি কোনো অন্য রক্ত প্রবাহিত হয় যেটা রেহমের ভিতর থেকে না গভীর থেকে না মুখের থেকে বের হয় আর ওইটাকে বলা হয় আরবিদ ইস্তেহাজা বা একটা রোগ এই রোগ যদি কারি হয়ে যায় তাহলে কি করবেন তিনি তার করণীয় হলো তার জানা যে মাসিক পিরিয়ড আছে সেই পিরিয়ড নামাজ ত্যাগ করে দিবেন ছাড়ে দেবেন রোজাও রাখবে না স্বামীর সঙ্গে মিলনও করবে না যে মাসিক অবস্থায় যে কাজগুলি নিষিদ্ধ সেগুলি থেকে দূরে থাকবেন আর যখনই স্যার ওই দিনগুলি কমপ্লিট পূর্ণ হয়ে যাবে তখন সে সুন্দর করে ভালো করে তার সেই রক্ত ধুয়ে গোসল করে এরপরে সালাদ আদা করা শুরু করে দেবে এক্ষেত্রে আমরা জানতে পারলাম महिला कई दिन तरह मासिक पिरियडा जाना एक क्षेत्र जो एम है नाई तो करबें अथबा यार प्रथम शुरू हो रोग गई विभिन्न किसू मसला आसते परे एर उत्तरे हम जे आल्लाह नबी आलतम एग्री सब समाधान दिए কারণকে মহানি তো সর্বশ্রেষ্ঠ বান সির্কের বিরুদ্ধে তহিদ প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হৃদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আজ সন্ধ্যা সাড়ে ছটায় সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায়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 सरल पथे आसन गे पांच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 আমরা বলছিলাম যে যদি যারা না থাকে তার মাসিক কয়দিন হয় কিভাবে হয় এক্ষেত্রে কিন্তু আমাদের কাছে কিছু এর আলামত রয়েছে মনে রাখতে হবে যে যেটা রোগের কারণে রক্ত প্রবাহিত হয় সেই রক্তটা একটু পাতলা পাতলা হবে গাঢ় হবে না আর যেটা মাসিক সেটা গাঢ় হবে এ একটা দুই নম্বর পার্থক্য হলো যেটা মাসিক পীরিড হবে সেটা কালো হবে আর এটা লাল হবে আর একটা পার্থক্য হলো जो मासिक जेट पिरियडे रक्त होता दुर्गन्धे और यहाँ दुर्गन्ध हो पार्थक्य मैं रखबें जेटा पचा मासिक रक्त से बर हर पर कई जमाट बाधबे कंतु जेटा रोगणे अपन बेहबे से बेर पर जमाट बेधे जा पार्थक्यगल जाना जरूरी कारो जो ये रोग हो जाए आल्लाह दया करीधर को रोगी मा बन थकले तेल्ला से फादान कर আল্লা তাদেরকে সুস্থ দান করুন এই বিপদ থেকে তাদেরকে মুক্ত করুন বন্ধুগণ এরপরে আমরা আরো সামনে এগিয়ে যাই বোখারির বর্ণনায় এই হাদিসটা আরো একটু অতিরিক্ত রয়েছে আর সেটা হলো যে প্রত্যেক নামাজের জন্যে উজু করতে হবে এই রোগ যদি হয়ে যায় কাউরি তাহলে তাকে প্রত্যেক অক্ত সলাতের জন্যে নতুন করে উজু করে করে নামাজ পড়তে হবে অর্থাৎ একক্ত নামাজের উজু দিয়ে আর পড়া যাবে না এক্ষেত্রে যদি রক্ত প্রবাহিত হতে থাকে তার জন্যে করণীয়কে পরবর্তীতে হাদিসগুলি আমাদেরকে তা নিয়ে দেবে ভালো করে ধুয়ে নিয়ে কাপড় বেঁধে আমরা নামাজ পড়ব ওই অবস্থায় যদি সে সালাদ আদাই করে ওই নারী যা রক্ত ঝরতেছে পড়তেছে সে ভালো করে বেঁধে নিয়ে কাপড় চোপড় লাগাই দিয়ে সে নামাজ পড়বে ওই সময় যদি তার বের হতেও থাকে তবুও তার নামাজের কোনো সমস্যা হবে না একইভাবে যাদের পেশাব সব সময় ঝরে অথবা যাদের বহুমূত্র রোগ রয়েছে তাদের একই হুকুম হবে যে তারা যখন নামাজের সময় হবে তখন তারা নতুন করে উঁজু করে নিয়ে তাদের ওই অক্তের সুন্নত এবং নফল ফরজ নামাজ আদা করে নেবে পরবর্তীতে যখন আবার নামাজের সময় আসবে তখন আবার উজু করতে হবে এই উজু দিয়ে আগের উজু দিয়ে আগের সলাতের উজু দিয়ে পরের উজু পরের নামাজ হবে না যদিও তার উজু ভঙ্গের অন্য কারণ না ঘটে থাকে এপর এরপর আমরা আরো সামনে এগিয়ে যাই তবে এখানে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এই যে প্রত্যেক নামাজের জন্য উজু করতে হবে এটা ইচ্ছা করেই তিনি এখানে হাদিসে উল্লেখ করেন নাই বলে ইমাম ইবনা হাজার রহমতুল্লাহ আল্লাহ তিনি এখানে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবার ওয়ান আলী আল্লাহ কুন্তু রামারতুল মেকদাদ আলাই অল দলিল বুখারি আলী রাজিয়াল থেকে বর্ণিত তিনি বলেন আমি একজন মুজি বেশি বেশি বের হওয়ার মানুষ ছিলাম যার কারণে এতে উযু করতে হবে না গোসল ফরজ হবে এই মশলাটা জানার জন্যে মেঘদাদকে আমি রাসুলের কাছে প্রেরণ করি কারণ আমি তোমার জামাই তার মেয়ে আমার মাতাহাতে রয়েছে আমার কাছে রয়েছে জামাই হয়ে শ্বশুরের কাছে এই ধরনের মশালা জিজ্ঞেস করা একটা লজ্জার ব্যাপার তাই মেঘদাদকে বললেন ভাই আমার এই সমস্যার কথা রসুল্লাহ সাল্লামের কাছে গিয়ে বলো যে এমন একজন মানুষ যার বেশি বেশি মুজিবের হয় সে ব্যক্তির জন্য কি করতে হবে আল্লাহ নবী আহসাল্লাম বললেন ফিহিল উদু जदि करी मुजीब बर है तब तक उजू कर ले गोसल फरज नई हजिस बोखारी मुस्लिमे रही है तब एखान शब्दगुलिम बखार एक हजार के रहा दिए देखुखन ए हालसर द्वारा बुझते परलम तेल जो एक पुरुष एक जो नारी त शर कि बर है एक जो मानुषर आगे रास्ता पीछन रास्ता সামনের রাস্তা এবং পিছনের রাস্তা দিয়ে সামনের রাস্তা দিয়ে পুরুষদের চারটা জিনিস বের হয় একটা পেশাব বের হয় একটা বীর্য বের হয় একটা মজি মজি বলা হয় যে মানুষ যখন যখন উত্তেজনা আসে কামবাসনায় আসে তারপরে যখন ঠান্ডা হয়ে যায় থেমে যায় তখন তার কামরস সাদা সাদা পেশাবের রাস্তা দিয়ে বের হয়ে যায় সেটা নারী হতে পারে পুরুষও হতে পারে আঠা আটা সাদা জিনিস এটা বীর্যর চাইতে হালকা এই যে বের হয় এটাকে বলা হয় মজি আর এই মজি যদি বের হয়ে যায় তাহলে আল্লাহ নবী আলসালাম আমাদের বিধান দিলেন যে কি করতে হবে উজু করলে যথেষ্ট গোসলের জরুরি না অনেক সময় আমরা দেখেছি আমাদের যুবক ভাইরা জিজ্ঞেস করে যেটা এটা দিয়ে তো গোসল ফরোজা ইত্যাদি ইত্যাদি বলবো যে না কেউ ছেলে হোক আর মেয়ে হোক সহবাসের পূর্বে অথবা যেকোনো সময় তার লিঙ্গ দিয়ে কি হয় পাতলা সাদা সাদা মুজি বের হয় এটার হুকুম হলো ধুয়ে নিলেই যথেষ্ট ধোয়ার সময় লজ্জাই স্থান এবং ছেলে হলে অন্ডকোষ সহ ধুয়ে নিয়ে এরপরে সে উজু করবে ওযুই যথেষ্ট পবিত্র হওয়ার জন্য এটা এটাকে বলা হয় ছোট বা হালকা নাপাকি এটা যদি কাপড়ে লেগে যায় তাহলে কি করতে হবে পানির ছিটা দিলেই যথেষ্ট আর যে শরীরে লেগে যায় বুঝতে পারে তাহলে ওই জায়গাটা ধুয়ে দিলেই হয়ে যাবে এটা হালকা অপবিত্র বস্তুর অন্তর্ভুক্ত তাহলে আমরা এ ধরনের যুবক ভাইদের যুবতীদের বা যে কাউরি পুরুষ হতে পারে এটা থেকে আমরা পবিত্র হওয়ার জন্য শুধু ধুয়ে নিয়ে ভালো করে উজু করলে হবে গোসল পরি আমাদের কাছে বর্ণিত হয়েছে মা আসলাদ আনো থেকে হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন আল্লাহর নবী আলাই সালাত সাল্লাম তার কোনো একজন স্ত্রীকে চুমা দিয়ে তাকে চুমা দেওয়ার পরে তিনি নামাজের দিকে বের হয়ে চলে গেলেন আর উঁজু করলেন না তাহলে বোঝা গেল যে যদি কে উজু অবস্থাতে তার স্ত্রীকে চুমা দেয় এবং কোনো কিছু বের হওয়ার আশঙ্কা না থাকে না বের হয় তাহলে বুঝে রাখতে হবে তার উঁজু নষ্ট হবে না स्त्री के चुम्बा से भलोबा नो जो ना मेरा उजू भंगे कारण नईम भाव आगे जेनेजू भंगे कारण मुजिबू भंग गोसल फरज है ना हालस्ती इमाम अहमदुल हम्बाल वर्णा कर इमाम बोखारी हदस्टी के जयीब बोले क्योंकि हालिसल्य क्षेत्र में এটাকে আমল করব এই যদিও ইমাম বুখারি তার শর্ত কঠিন কিন্তু বিভিন্ন ভাবে হাদিস টি সই হয়েছে এরপরে আল্লাহ নবী সালামের হাদিস আরো বর্ণিত হয়েছে আবহা থেকে মসজিদ তোর উজু ঠিক মতো হয় নাই একজন শৈতান আছে যে নামাজের মধ্যে ডিস্টার্ব করে নামাজ এক রেখাত হলোনা দুই রেখাত তিন রেখাত হলো না হলো না একটা ভেজাল সৃষ্টি করে একইভাবে অন্য একজন শৈতান রয়েছে যে কি করে তার কাজ হলো উজুর মধ্যে পবিত্রতার মধ্যে সন্দেহ সৃষ্টি করা তাই অনেক সময় দেখা যায় পেটের মধ্যে হয়তো ঘুর ঘুর শব্দ হয় গুড়গুড় শব্দ হয় বা ঘটমার শব্দ হয় আল্লাহ নবী আলিস্লাতাম এই ধরনের অশ থেকে বা চার জন্যে আমাদেরকে একটা সুন্দর বুদ্ধি একটা সুন্দর সিস্টেম দিয়ে দিলেন আল্লাহ নবী আলি সাল্লাত সাল্লাম বলেন যখন তোমাদের কেউ পেটের মধ্যে এমন কিছু পাচ্ছে গুড়গুড় শব্দ হচ্ছে হচ্ছে বুঝি কিছু বের হয়ে গেল কিছু বুঝি বায়ু নিশ্চিত হয়ে গেল এমন যদি সন্দেহ হয় সমস্যার সম্মুখীন হয় তাহলে সে এমন সন্দেহ পড়ে গেল কিছু কি বের হলো না হলো না এমনটা যদি হয় আল্লা বলেন ফালা মিনাল জান্নদ এমন সন্দেহ নিয়ে কেউ যেন মসজিদ থেকে বের না হয়ে যায় হাত্তামা সাউতান তার বায়ু নিশ্চিত হওয়ার কোন শব্দ শুনবে অথবা কোনো গন্ধ পাবে গন্ধ পেলে অথবা কোনো শব্দ যদি পায় তাহলেই সে বের হবে মসজিদ থেকে এবং গিয়ে নতুন করে উজু করে নতুন করে নামাজ পড়বে কিন্তু যদি সন্দেহ থাকে তাহলে কিন্তু এইভাবে বের হয়ে চলে যাবে না এর অর্থ কিন্তু এই না বন্ধুগণ যে শুধুমাত্র গন্ধ আর শব্দ হলেই আপনার উজু নষ্ট হয়েছে আর অন্য কোনো কারণ না মানুষের যদি বুঝতে পারে যে না কিছু বের হয়েছে তাহলে অবশ্যই তখন তাকে একই সহকারে জানতে হবে তার উজু নষ্ট হয়ে গেছে কারণ গন্ধ ছাড়াও শব্দ শোনা ছাড়াও তার কিছু বের হতে পারে এবং সেটা সে অনুভব করতে পারে সে অবস্থাতে তার উজু নষ্ট হয়ে যাবে এ আমাদের কাছে প্রমাণ হয়ে গেল যে আগে সামনের এবং পিছন রাস্তা দিয়ে যদি কিছু বের হয় তাহলে সেটা উজু ভঙ্গের একটি বড় কারণ যেটা আমরা প্রথমেই বলেছিলাম এ হাদ ইসলিম মুসলিম রহমতুল্লাহ আলাই সেই মুসলিমে বর্ণনা করেছেন এখানে আরও মাসলা চলে আসলো সেটা হলো এই যে কেউ যদি তার লজ্জাস্থান স্পর্শ করে তাহলে উঁজু নষ্ট হবে না হবে না এ পর্যায়ে দুই ধরনের হাদিস বর্ণিত হয়েছে একটা তলকুবনা আলীর হাদিস আর একটা হলো কি বুসরা বিনতে সফওয়ানের হাদিস এই নিয়ে কিছু বুঝের কমবেশ রয়েছে তবে আমরা আগামী পর্বে এই হাদিস এই লজ্জাস্থান কোনো পর্দা ছাড়া সরাসরি কেউ স্পর্শ করে অজু হবে না হবে না সেই বিষয়টা আমরা বিশদ ভাবে সুন্দরভাবে আগামী পর্বে আপনার কাছে আলীর থেকে বর্ণিত তিনি বলেন যে একজন মানুষ রাসুসাল্লামের কাছে এসে বললেন যদি আমি আমার লজ্জায় স্থান আমি স্পর্শ করি অথবা বললেন আর রাজা কোনো মানুষ যদি নমাজত অবস্থায় তার লজ্জায় স্থান কোনো আহম মিন এটা তো একটা তোমার শরীরের অংশ কাজে যদি হাত স্পর্শ করে নাক স্পর্শ করে কান স্পর্শ করে বা পেট স্পর্শ করে যেমন উজু নষ্ট হবে না ठीक अनुरूप भावे क्यों जदि तरह लज्जा स्थान स्पर्श करष्टा हादी द्वारा प्रमाणित हमें मन रखते आगामी पर्व आसार आग पर हादीस महाद्रिसिंदर निकटे ग्रहण जोग्य न कारण यदीस बस शक्तिशाली हादिसा बुसरा बिंदे सफ पवान हदीस जन उजु नष्टर कारण क्यों जो लज्जा स्थान स्पर्श करदा छाड़ा তবে তার উজু নষ্ট হয়ে যাবে এটা কিন্তু সই হাদিস দ্বারা বোকারি মুসলিমের হাদিসের দ্বারা প্রমাণিত রয়েছে এজন্য আমরা ততক্ষণ অপেক্ষা করি আগের পর্ব আসার আগ পর্যন্ত যে সত্যিকারে যদি কেউ লজ্জা স্পর্শ করে তাহলে তার উজু নষ্ট হবে না হবে না তার উজু যাবে না থাকবে তার উজু এই নিয়ে যদিও আমাদের কিছু মত পার্থক্য রয়েছে তবে এর সঠিক যেটা সেটা আমরা আপনার কাছে তুলে ধরবো আগামী পর্ব আপনাদের জন্যে আল্লাহ রব আলিনের কাছে দোয়া কামনা করে সে হাতিয়ত কামনা করে আপনাদের আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সুহানা ওজমাইনসালাম রহমতুল্লাহি وبركاته আমি আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ই হল ধর্মতত্ত্বের কোষ্টি ধর্মত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরাই ক্লাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের ১১২ বারো নম্বর সুরা নম্বর এক থেকে চার কলু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন আলেদ পালাম তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবজি সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বর চাই করার জন্য তিনি জন্ম নেননি এবং কাউকে জন্ম দেননি আর চতুর্থ হল ওয়ালামে কল্লাহ কুফন আহাদ এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের उपासना करें ताकि सुराई खिलाचाई करतेम तत्व गोष्ठीपाथर बेसला मानवतार समाधान